পরিষ্কার কথা আমি যুদ্ধ করি আমি সংগ্রামে নেমেছি আমি জ্ঞানের সংগ্রাম নামের সংগ্রাম পরবর্তী সংগ্রাম আমি সুতরাং আমি কাউকে ছাড়িয়ে ছেড়ে কথা বলি না আমার ধর্মই হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা আমার ধর্ম হচ্ছে সমাজকে রক্ষা করা আমার ধর্ম এই নয় যে চোখ বুঝে থেকে সেই আত্মার মুক্তির কামনায় শুধু আমার ধর্ম নয় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই সবাইকে দেখবে